ইবনু আব্বাস রাজিল্লাহ তালুতে বণিত যে তার খালা উম্মু হাফিদ বিন তাহারিস ইবনু হাজন রাজিল্লাহ তালহা নাবি সাল্লি সালামকে ঘি পনির এবং দব হাদিয়া দিলেন তিনি এগুলো তার কাছে আনতে বললেন তারপর এগুলো তার দস্তরখানে খাওয়া হলো তিনি অপছন্দনীয় মনে করে দবগুলো খেলেন না এগুলো হারাম হলে নাবি সাল্লাহু আল্লাহ সাল্লামের দস্তরখানে তা খাওয়া হতো না আর তিনি এগুলো খাওয়ার অনুমতিও দিতেন না